দূরের এবং কাছে অগণিত ও সংখ্য দর্শক ভাই বোনেরা টিভি বাংলার পর্দা যারা এখন আমাদের সঙ্গে শরিক হয়েছেন আপনাদের সবাইকে মুবারক জানাচ্ছি ওয়েলকাম করছি आलोचन कुरान केंद्रिक आलोचन कुरान पढ़ी कुरान बुझी कुरान दीजा शुद्म हेजाबंद आलोचना के सीम्ध रब रखें नाई हेजाब जमन भाव मेनटेन कर घर बाहर हेजाबे इसलाम मौलिक एबाद এটা পুরুষের জন্য যেমন জরুরি মহিলাদের জন্য কিন্তু এরকম জরুরি সেই প্রসঙ্গে আল্লাহ সুহান হুয়া আলা এখানে বলছেন সাহুল ইন্ন মায়ী দাহি লিব কিস ব وَيُطَهِّرَكُمْ تَطُهِيرًا وَاذْكُرْنَ مَا يُطُلَى فِي بُيُوتِكُنَّ مِنْ آيَاتِ اللَّهِ مِنْ آيَاتِ اللَّهِ وَالْحِكْمَةِ এবং আল্লাহ আর আল্লাহর কে অনুসরণ করে চলবে আল্লাহ তা এর মধ্যে দিয়ে আহলেবাইতের পরিবার পরিজনকে পুত পবিত্র পরিশুদ্ধ করবেন আর घरेवत सबकिछ खबर रखें सम्मानित भाई, भाई बोन साल भाई बन देर इम्पोर्ट एम साल नाम এটা লাইফ লং এবীবনের জন্য বোনদের জন্য স্পেসিফিকলি আল্লাহ তুযোগ দিয়েছেন একটা এক্সকিউজ আল্লাহআ তাদেরকে দিয়েছেন মান্থলি পিরিয়ড টাইমে মা বোনরা যখন অসুস্থ থাকেন পক্ষ থেকে একটা যতক্ষণ হুশ আছে ততক্ষণ নামাজ আমাদেরকে পড়ে যেতে হবে কিন্তু মা বোনদেরকে প্রতি মাসেই আল্লাহ সুবাহত দিয়েছেন আল্লাহ তাদের উপরে বড় মেহরবান আল্লাহ মা বোনদেরকে বেশি ফেভার করেছেন আর মা বোনদের জন্য साल बला मस्जिदे जाहेज विशेष मस्जिदे जावा छाखे ईमान सम्पर्केसलम सम्पर्दारूज थे मा बनरा मस्जिदे गई साल आदाय उचित तब खाल रखते যাতে করে ফ্যামিলির ডিস্টারবেন্সটা না হয় বাচ্চাদের এবং ফ্যামিলি মেনটেন্সে যেন কোনো অসুবিধা না হয় আমরা যারা পুরুষ হাজব্যান্ড আমরা বাবা আমরা রিজনেবল যেন হই আমার স্ত্রী আমার বন আমার মেয়ে যদি মসজিদে যেতে চাই ব্যবস্থা যেন আমরা করে দেই। এবং বিশেষ করে আমাদের ইন্ডিয়ান সাব কন্টিনেন্টে যখন মসজিদ বানানো হয় আনফর্চুনেটলি আনফর্চুনেটলি এটা শূন্যতের সরাসরি খেলাফ महिला जो रखा स्त्री केपिंग करते गेन ढाते कलकता मुम्बई नाम टाइम हलो आपनी पुरुष मानुष्क मस्जिदे गुना वाइफ के नहीं अपनी कथा नाम क्योंकि सुन्नतर खिलाफ अपनारस्जिद मस्जिद छोड़ तो নবীসদী দরজা আছে যেখান দিয়ে মহিলারা প্রবেশ করত। যেটা মসজিদের আপনার পরের অংশে পিছনের অংশে বাবে জিবরিল যে দিক দিয়ে আপনার পূর্ব দিকে মসজিদে নবীর বাকিয়ালেপারে হলো গেট এখান থেকে মহিলারা প্রবেশ করতেন এবং আল্লাহ রসুলের জামাতে মহিলারা শরিক হতেন হ্যাঁ আল্লাহ রসুল তাদেরকে বলতেন তাদের ফ্যামিলি মেনটেন করে এসে যেন তারা এটা করেন সেটা সেটাই করতেন स्त्री हेसर तुम जो बड़ा शक्तिशाली हा तुमार कथा महिला मानबे ए मानबे कारण तुम जिन्हें तरह जमाना महिला আল্লাহ নবীর জামানায় স্পেসিফিকলি বলেছেন তোমরা আল্লাহর বান্দিদেরকে আল্লাহর ঘরে যাওয়া থেকে নিষেধ করবে না खूब भलोल रखबा मस्जिद करें मस्जिद डिग्निटी मस्जिद पर्दा सबकू जान नष्ट करना फेल खेल रखें महिला दरजा आलदा थका उचित এবং আলাদা কোন ফ্রিমিক্সিং যেন না হয় সেখানে যদি যেমন ভাবে ভাইকেও আদায় করতে হবে এরপর আল্লাহ বলছেন সালাদ যেমন তোমাদের জন্য কম্পালসারি তোমাদের জন্য কম্পালসারি আপনাকে জাকাত দিতে হবে এখন নিসাবের মালিক বলবেন হুজুর আমার তো সোনা যদি আপনার স্বর্ণের পরিমাণ সাড়ে সাত ভরি অথবা তার বেশি হয় তখন আপনাকে এর উপরে জাকাত দিতে হবে আপনাকে फरोज अपनी आपनार के जो फिर असुविधा नदी अन् केदाय कर जकत नियात करा बाबा উচিত এবং কারণ জাকাত আদায় হওয়ার জন্য নিহতটা কিন্তু শর্ত আপনি নিহত ছাড়া কিছু পয়সা দিয়ে দিলেন আর বললেন আমার জাকাত ইট নগন হ্যাপেন এটা কিন্তু আদায় হবে না জাকাত আদায়ের জন্য আপনি যখন মাল থেকে বের করবেন আপনার করছেন নির্ভর করে এজন্য। আমি যদি আমার ওয়াইফের আমার স্ত্রীর স্মরণের জাকাত দিয়ে দেয় আমার স্ত্রী উনি কি করতে হবে উনি এটার ইন্টেনশন করতে হবে উনি এটা নিযাত করতে হবে এবং উনি মনে মনে বলতে হবে আমরা অনেক সময় আমাদের মা বোনদের জাকাত দেই তাদেরকে কিন্তু তার সঙ্গে নিয়ে শরিক করি না যেহেতু এটা তাদের উপরে ফরজ এ তারা কিন্তু নিয়াত করতে হবে আমরা এই প্রসঙ্গে আরো আলোচনা করব, আল্লাহর কোরআনের হেদায়ত কোনো দিন শেষ হয় না আর হবেও না কিন্তু এর মধ্যেই সময় হয়ে গেল বিরতিতে যাওয়ার আমরা খানিক্ষণের জন্য বিরতিতে যাচ্ছি বিরতির পরে আপনাদের সঙ্গে দেখা হবে টেলিভিশনের পর্দার সামনেই থাকবেন আসসালাম আলাইকুম আহমতুল لبيك اللهم لبيك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك, لبيك لا شريك لك لبيك إن الحمد নিকটে মনোনীত দিন হলো ইসলাম ইসলামে যেগুলি কোরআন বিরোধী যে কার্যক্রমে অংশগ্রহণ কেউ করবে আমরা নিশ্চিত করে জানানত করেছেন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 স্বাগত জানাচ্ছি আপনাদেরকে ওয়েলকাম করছি আমাদের কোরআন কেন্দ্রিক আলোচনা আসুন কোরআন পড়ি কোরআন বুঝি কোরআন দিয়ে জীবন গড়ি কোরআন দিয়ে জীবন গড়ার প্রয়াসে যারা শরিক হয়েছেন আপনাদেরকে বিরতির পরে আবার আমরা আলোচনা করছিলাম আমাদের মা বোনদের জাকাত প্রসঙ্গে পুরুষের উপরে যেমন জাকাত ফরজ যদি মা বোনদের আলাদা সম্পত্তি থাকে যেমন মা বোনদেরকে আমরা মহরানার পয়সা দেই এই মহরানার পয়সা যদি নিসাপ পরিমাণ হয় নিসাবটা কি নিসটা হলো স্পেসিফিক একটা পরিমাণ যার মালিক আপনি হলে পরে আপনার উপরে জাকাত ফরজ হয় আর এটা থ্রেশহলটা কি এটার পরিমাণটা কি পরিমাণ হলো সেটা এটা সাড়ে সাত তোলা স্বর্ণ অথবা সাড়ে বাউন্ন তোলা রূপা এই পরিমাণ বা এর দামের সমান দুটোর যেটাই হোক যদি রুপার হিসাব আমরা করি তাহলে তো অল্প পয়সার মধ্যেই কিন্তু আপনার জাকাত ফরজ হয়ে যায় ঠিক না এজন্য আমরা সাধারণত এখন বলি যে রুপার হিসাবে আপনি নেশাব হিসাব করেন তাহলে গরিব মানুষের লাভ হবে বেশি বেশি মানুষ জাকাত দিবে এনিওয়ে আমরা যেই মশালা বর্ণনা করছিলাম যে আমাদের মা বোনদের সম্পত্তি থাকলে এবং তারা সম্পত্তির মালিক হলে নেশাবের মালিক হলে এবং সেখানে হাওলানি হাওল বসরান্ত হলে পরে তাদের উপরে জাকাত ফরজ হবে তবে স্বামী অথবা বাবা অথবা ভাই আমার মা বোনদের আদায় করে তাদের পক্ষ থেকে আদায় হয়ে তবে তারা আর তোমরা মহিলারা আল্লাহ এবং আল্লাহ রসুলের আনুগত্য করবে আল্লাহ এবং আল্লাহ রসুলের আনুগত্য করাটা যেমন পুরুষের জন্য ফরজ মহিলাদের জন্য ম্যান হই বা উইম্যান হই যেটাই হই না কেন আমাকে অবশ্যই এটাকে মেনে চলতে হবে যদি আমি না মানি আল্লাহ আমাকে রিহাই দিবেন না এজন্য এমন কি আল্লাহর আদেশ स्वमर आदेश आल्ला आदेश माँ बात स्वामी जदिरी आल्लर हुकुम मानते ना दे आल्लाकेमति दिए सीरिया आल्ला रसुल आज के होमी छा अपनी छोटी तक स्वामी छात्रा মা বাবা আপনার এখন হয়েছে দুনিয়াতে আসছেন দেখে দুনিয়া আসার আগে তো আপনার মা বাবা ছিল না আপনি আলম আরো হাতে আল্লাহর কাছে ছিলেন আপনার স্বামী থেকে যাবে দুনিয়ায় মা বাবাও দুনিয়ায় থেকে যাবে বা তারা চলে যাবে আপনি একা একা তো আল্লাহর আলমিনের কাছে আপনি রওনা হবেন কবরের বাসী হয়ে যাবেন আমার মা আমার বোন এই জন্য আল্লাহ এখানে বলছেন আর এরপরে আল্লাহ সুপেসিফিকলি আহলেবাহ যারা যে ফ্যামিলির মধ্যে কারো চরিত্র খারাপ আছে কিনা অথবা কারো চরিত্রের ব্যাপারে কোনো ধরনের বদনাম করা যায় কিনা কোনো ধরনের কুৎসা রটনা করা যায় কিনা যেমন ভাবে আপনারা জানেন মোনাফিকরা তারা আয়সা সিদ্দিকা রাদি আল্লাহ আনহার হার হারিয়ে যায় হার খোঁজ করতে গিয়ে নেকলেস তিনি পিছনে পড়ে যান এবং যিনি আয়সা সিদ্দিকা রাদি আল্লাহআ বহন করে নিচ্ছিলেন দড়ি ধরে নিচ্ছিলেন উঠকে তখন তিনি মনে করলেন তিনি ভিতরে হাওদের ভিতরে রয়ে গিয়েছেন কিন্তু কিভাবে পিছনে থেকে গেলেন পরে তিনি বললেন যে আমার নেকলেস হারিয়ে যায় শেষ পর্যন্ত সম্মানের সঙ্গে ডিগনিটির সঙ্গে হেজাবের সাথে মাকে এনে আল্লা রসুল সাল্লাহ সাল্লামের কাফেলা সঙ্গে মিলাই দিয়েছেন মুনাফিকরা বললো হ্যাঁ তারা দুইজন সঙ্গে ছিল কিছু না কিছু নিশ্চয়ই হয়েছে না যে কি হয়েছে আয়সা সিদ্দিকার এত আপসেট হয়েছেন এত কষ্ট পেয়েছেন যে দুনিয়ার সবাই আমাকে ভুল বুঝতে পারে কিন্তু আল্লাহর নবী আমাকে কি করে ভুল বুঝলেন এত আপসেট হয়েছেন কান্নাকাটি করেছেন আল্লাহর পক্ষ থেকে মা আয়সা সিদ্দিক হয়েছে আল্লাহর রসুল সাল্লা স্ত্রীদেরকে এভাবে বারা আত দিয়েছেন আসমান থেকে এবং যারা ব্যাপারে অংশগ্রহণ করেছে বদনাম করেছে। আল্লাহ সুফহান তাদেরকে শাস্তি দিয়েছেন दिन दायर स्त्री बोन जो देखें एक खराब স্বামীর উপরে অপবাদ আসে তাহলে ওই স্বামী কিন্তু আর সাথে সাথে আপনার স্বামীর দাওয়াত দিয়ে যে পায় সমান সব আল্লাহ রাবুল্লাহ আলম আপনাকে এই এজন্য আমরা যারা বিভিন্ন মুসলিম ফ্যামিলিতে আমরা যারা স্ত্রী হিসেবে আছি যারা মা হিসেবে আছি আপনাদের উপরে খুশি হবেন এরপর আল্লাহ বলছেন যা আপনাদের ঘরে তেলাওয়াত কোরআনের যে তেলাওয়াত এর অর্থ হলো এটা আপনাদের ঘরে যে কোরআন তেলাওয়াত হয় এই কোরআন কে আপনারা বারবার রিপিট করবেন পুরুষ মানুষ যেমন কোরআন তেলাওয়াত শিখবে মহিলারাও ইকুয়াল্লি কোরআন তেলাওয়াত শিখবে পুরুষ মানুষ যেমন হাদিস স্টাডি করবে ইকুয়ালি মহিলারাও করবে আয়াত হলো হাদিস আল হেকমত কারণ আল্লাহ রসুল্লের সুন্নাতের থেকে বড় হেকমত বড় উইসডাম তো আর কিছু নাই এই জন্য যখনই কোরআনের সঙ্গে হেকমত বলা হয় কেতাবের সঙ্গে হেকমত বলা হয় তখন সুন্নত কে বোঝানো হয় আল্লা অতি সূক্ষ আল্লাহ সব জিনিসের খবর রাখেন তাহলে এখানে কোরআন দেখেন কোরআন তেলাওতের কথা এই আল্লাহ তহ বলেছেন তেলাওত শব্দের অর্থী হলো তালা তেলা অবতান তালা ইয়াত অর্থ হলো কোন জিনিসের ফলো করা যখন আপনি কোরআনকে পড়বেন কোরআন বুঝবেন এবং কোরআনের পিছু ধাওয়া করবেন কোরআন অনুসরণ করে কোরআন ফলো করে আপনি চলবেন আপনার জীবনকে সুন্দর করবেন সেটাই হবে কিন্তু আপনার কোরআনের তেলাজন্য বলেছেন তেলাওতের কথা এখানে বলেছেন যেটা তেলাওত করা হয় এবং হক ততক্ষণ পর্যন্ত আদায় করা হবে না যতক্ষণ পর্যন্ত না কোরআন পড়ে কোরআন বুঝে কোরআনের উপরে আমল যতক্ষণ পর্যন্ত করা না হবে ততক্ষণ পর্যন্ত কোরআনের তেলাওয়ের হক আদায় করা হবে না আমি সবসময় বলি আমরা যারা মুসলমান কোরআনের প্রতি আমাদের পাঁচটা হক রয়েছে উই হ্যাভ টু গিভ দিস এই পাঁচটা জিনিস সময় আমাদেরকে কোরআনের ব্যাপারে থাকতে হবে কোরআন ওয়ান টু হলো ইউ হ্যাভ টু লার্ন হাউ টু রিড কোরআন প্রপারলি কোরআন শুদ্ধ করে তাজবিদ সহ কিভাবে তেলাওয়াত করতে হয় এই তেলাওয়াতকে আপনি শুদ্ধভাবে আরবি ভাষায় শিখতে হবে আপনাকে আপনি মনে করবেন না আরবি বাড়ি না বাংলায় পড়ে ফেলেন শিখলে হবে না এই তেলাওয়াতের তর্জমাটা অর্থটা মিনিংটা আপনাকে জানতে হবে আর মিনিং জানার পরে চার নম্বর আপনার হক হলো যে আপনি মিনিং যা জানলেন যা বুঝলেন কোরআন থেকে এটাকে আপনি আমল করতে হবে যদি আল্লাহ বলেন আকিম ইসলাম ধারে কাছে যেও না আপনি ধারে কাছে যাবেন না এটা কোরআন আপনাকে বলছে তাহলে চার নম্বরে হলো আপনি এই কোরআনের উপরে আপনাকে অবশ্যই অবশ্যই আমল করতে হবে আর আপনার পাঁচ নম্বর রেসপনসিবিলিটি হলো লাস্ট কোরআনের মানুষকে দিতে হবে মানুষকে বলতে হবে যে আমি কোরআন কোরআন কোরআনের তোমরাও আসো কোরআন পড়ো কোরআন বোঝো কোরআন দিয়ে জীবন গড়ো এইটাই আমাদের স্লোগান এইটাই কিন্তু আমাদের কথা যে আসুন কোরআন পড়ি কোরআন বুঝি কোরআন দিয়ে জীবন গড়ি এটাই কিন্তু আমাদের মূল সিম এবং মূল মেসেজ আমাদের বাংলার এই মধ্যে দিয়ে। তাহলে আসুন আমরা এই শেষ আগে আমরা সামারাইজ করে ফেলি। মা বোনদেরকে আল্লাহ অ্যাড্রেস করছেন আর বলছেন তারা সালাদকে কায়েম করতে হবে এবং মা বোনরা ঘরে নামাজ পড়বেন না মসজিদে পড়বেন এর প্রসঙ্গে আমরা বলেছি সাথে সাথে তাদের উপরে জাকাত ফরজ হলে তারা জাকাত দিতে হবে তবে তাদের পক্ষ থেকে তাদের স্বামীরা বাবারা ভাইয়েরা আত্মীয়রা দিয়ে দিলে আদায় হয়ে যাবে তারা করতে হবে এটা আমরা বলেছি সাথে সাথে তারাও কোরআনকে বুঝতে হবে কোরআনের উপরে ইমান থাকতে হবে কোরআন করতে হবে অর্থ জানতে হবে, আমল করতে হবে কোরআনের দাওয়াত আমার মা বোনরাও দিতে হবে যেমন ভাবে দেরও দিতে হবে আল্লাহ তাহলে এই কোরআনের দাওয়াতের মাধ্যমে কোরআনের চর্চার মাধ্যমে আমাদের জীবনকে সুন্দর করে দিন আবারও আমি শেষ করার আগে আহ্বান জানাবো আসুন কুরআন পড়ি কুরআন বুঝি কুরআন দিয়ে জীবন গড়ে আসসালামুকম ও রহমাত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 থাকবে সুরক্ষিত এবং পবিত্র প্লিস টিভির সাথে থাকুন আপনার জাকায়াত দানের অর্থ পাঠাতে পারেন আইআরএফআই আল্রায়ন ব্যাংক কোয়াড্রান কোট আটচল্লিশ ক্যালথরপে রোড বার্মিংহাম ইউকে পাউন্ড অ্যাকাউন্ট নাম্বার শূন্য এক এক তিন দুই তিন শূন্য এল ওয়াইডি তিন শূন্য নয় ছয় তিন এক शून्य शर्टकोड तीन शून्य शून्य शून्य आठ तीन सोएसि कोड आई बीजि बेमेल करेट पिस डट ई मानवतार समाधान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 सोमवार मंगलवार आप साढ़े न पुन सम्प्रचार सकाल आठ टदेश बांगल्